খাব্বাব রদিল্লাহ তাল্লাাহ তু বর্ণিত তিনি বলেন আমরা রসুলুল্লাহ সাল্লাহ আলসালাম এর সঙ্গে হিজরত করেছি একমাত্র আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি লাভের জন্য আমাদের পুরস্কার আল্লাহ তাল্লা নিকটই নির্ধারিত আমাদের মধ্যে অনেকেই তাদের কুরবানির ফল কিছুই দুনিয়ায় ভোগ না করে আখিরাতে চলে গিয়েছেন তার মধ্যে মুসাব ইবনু উমায় রদিল্লাহ তু অন্যতম তিনি অহুধযুদ্ধে শহীদ হন তাকে কাফন দেওয়ার জন্য তার একটি চাদর ছাড়া আর অন্য কিছুই আমরা পেলাম না আমরা এই চাদরটি দিয়ে যখন তার মাথা ঢাকলাম তার পা বের হয়ে গেল আর যখন তার পা ঢাকতে গেলাম তখন মাথা বের হয়ে গেল তখন রসুলিল্লা সাল্লা সাল্লাম আমাদের নির্দেশ দিলেন চাদরটি দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পা দুটির উপর ইচকির ঘাস রেখে দাও আজ আমাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের ফল পেকে গেছে এবং তারা তা সংগ্রহ করছেন